98.3 रोमांचकर दिए सजान विशेष निबेदन सनडे ससपेन्स सत्यजित रे Sunday, लेखा अनबद्य चरित्रग्र मध्य आज हेलुदा जटायु प्रफेसर शंकु तेम ही खुण গল্প বলিয়ে এই ভদ্রলোকটি নাকি ৩৩টা শহরে পঞ্চান্ন রকম কাজ করেছেন ফলে তার গল্পের স্টক প্রচুর বিচিত্র সেই সব কাহিনী খুঁড়োর মতে একটু কল্পনার আশ্রয় নিতে হয়েছে ঠিকই কিন্তু আসলে সব ঘটনাই নাকি সত্যি সেরকমই একটি গল্প আমাদের আজকের নিবেদন তারিণী খুঁড়ো ও বেতাল তারিণীখুড়োর ভূমিকায় আমরা পেয়েছি পরাণ বন্দ্যোপাধ্যায়কে তাকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ তেরোশো নব্বই বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে তারিণী খুড়ো আর তার সাঙ্গপাঙ্গ মোতালেফ হোসেন ধনরাজ মারতন্ড বিশ্বনাথ সোলাঙ্কি ভোজরাজ এবং কঙ্কাল গল্প পাঠে পরায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে তারিনি খুঁড়ো ও বেতাল শ্রাবণ মাস দিনটা ঘোলাটে সকাল থেকে টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছে তারি মধ্যে সন্ধ্যের দিকে তারিণী খুঁড়ো এসে হাজির হাতের ভিজে জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় তাঁর করিয়ে রেখে তক্ত জায়গাটায় বসে তাকিয়াটা টেনে নিয়ে খুঁড়ো বললেন ওই আর আর সবাইকে ডাক। যুগে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে লোডশেডিং তাই বসবার ঘরে দুটো মোমবাতি জ্বলছে তাতে থমথমে ভাবটা তো কমেই বরং বেড়েছে নিকুঞ্জয়ল চাপিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি থেকে অলরেডি বলা হয়ে গেছে দুটো আর যায় তার মানে खुड़र संगे ताल रेखे कथा ता गुल ना सत्य जिज्ञेस करा तारतवर्षे नाना जगह घोरार फले খুড়োর অভিজ্ঞতার স্টকের না নেপলা তুই আর কি জানিছিস এক জিনিস না হলেও এক এক সময় এক হয়ে যায় অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তাই হয়েছিল সোনার যদি সাহস থাকে তা বলতে পারি আমরা পাঁচ জনে এক সঙ্গে পর পর তিনবার আছে আছে আছে আছে বলার পর খুঁড়ো শুরু করলেন আমি তখন মালাবারে হেলাচের ব্যবসা করে বেশ দুপসা কামিয়ে আবার ভব ঘুরে কোচিন থেকে গেলাম কোয়েম্বাটোর সেখান থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর টু কর্নুল করনুল টু হায়দ্রাবাদ ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়ি না ভালো হোটেলে থাকি শহরে ঘোরার ইচ্ছে হলো ট্যাক্সি ডাকি হায়দ্রাবাদে যাওয়ার ইচ্ছে ছিল সালার জং মিউজিয়ামটা দেখার জন্যে সিফ একজন লোকের সংগ্রহ থেকে একটা পুরো মিউজিয়াম হয়ে যায় সেটা না দেখলে বিশ্বাস করা যায় না মিউজিয়াম দেখে গোলকন্ডা একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়বো ভাবজি এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা চন্মন করে উঠলো হায়দ্রাবাদেরই আর্টিস্ট ধনরাজ মারতন্ড একজন মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকার জন্য তোরা রবি বর্মার নাম শুনেছিস কিনা জানি না রাজা রবি বর্মা ট্রাভাঙ্করের এক রাজবংশের ছেলে ছিলেন পৌরাণিক ছবি আঁকে খুব নাম করেছিলেন গত শতাব্দীর শেষ দিকটায় ভারতবর্ষের বহু রাজা রাজার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব অয়েল পেন্টিং কতকটা রবিবার স্টাইলের ছবি আঁকে এই ধনরাজ মারতন্ড আর আমি যখনকার কথা বলছি বছর পঁয়ত্রিশ আগে তখন লোকটার খুব নাম খুব পশার আর এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হলো পুরুষ মডেলই চেয়েছে চেহারা ভালো হওয়া চাই রোজ সিটিং দিতে হবে উপযুক্ত পারিশ্রমিক দেবে তোদের তো বলেইছি সে আমার চেহারা ছিল লাইকে প্রিন্স তার উপর ডন বৈঠক দেওয়া শরীর গায়ে জুব্বা মাথায় মুকুট আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে দেওয়া যায় যাই হোক অ্যাপ্লাই করে দিলুম আর ডাক এসে গেল সাত দিনের মধ্যে নতুন খুঁড়ে দাড়ি কামিয়ে ভালো পোশাক পরে দুর্গা বলে হাজির হলুম মারতন্ডের অ্যাড্রেসে বাড়িটা দেখেই মনে হল এককালে কোন নবাবের হাভেলি টাবে ছিল চারিদিকে মার্বেল মোজাইক নকশার ছড়াছড়ি পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে উর্দি পরা বেয়ার এসে আমাকে নিয়ে গিয়ে বসালো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে সেখানে জনা পাঁচে অপেক্ষা করছে না ডাক্তারের ওয়েটিং রুম এদের মধ্যে একজনের চেহারাটা চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক বুঝতে পারলুম না আমি বসার মিনিটখানেকের মধ্যেই সে লোকের ডাক এল বিহারা ঘরে ঢুকে বিশ্বনাথ ছোলাঙ্ বলতেই ছিঁড়ে ফেলুম লোকটাকে ফিল্ম পত্রিকায়ের ছবি দেখেছি কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করে কেন কৌতূহল হওয়াতে আমার পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলুম আচ্ছা যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধ হয় একজন ফিল্মস্টার তাই না ভদ্রলুক একটু হেসে বললেন স্টার হল কি আর এখানে দেখতে পেতে হতে চেয়েছিল স্টার কিন্তু তিনটি ছবি পরপর মার খাওয়াতে এখন অন্য রাস্তা দেখছে বদুল আরও বললেন যে সোলামকি নাকি হায়দ্রাবাদেরই ছেলে ধোনি বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে তারপর বোম্বাই গিয়ে ফিল্মের হিরো হওয়ার চেষ্টায় বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে যিনি এসব খবর দিলেন তিনি নিজেও অবশ্যই একজন ক্যান্ডিডেট পাঁচজনের সকলেই মডেল হওয়ার আশায় এসেছেন তবে তার মধ্যে সোলাঙ্কির চেহারাটাই মোটের ওপর ভালো যদিও যাকে পৌরুষ বলে সে জিনিসটার একটু অভাব আমার ডাক পড়লে সবার শেষে যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই দেখলাম স্টুডিও কারণ একদিকে রয়েছে বেশ বড় একটা কাঁচের জানালা ঘরের এক একটা ইজেল আর তার পাশে একটা টেবিলের ওপর আকার সরঞ্জাম এইসবের মধ্যেই একটা ডেস্ক পাতা হয়েছে আর তার দুদিকে দুটো চেয়ার একটাই বসেছেন মারতান্ডো সাহেব সাহেব কথাটা ভুল হল না কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ চস্ত শকুনি মারকান আঁক ফ্রেঞ্চকার দাড়ি মাথা লম্বা ঢেউ খালানি চুল নেমে এসেছে কাঁদ অবধি পোশাক সম্ভবত নিজেরই ডিজাইন করা কারণ জাপানি সাহেবী আর মুসলমানি পোশাকের এমন খিচুড়ি আর দেখিনি পাঁচ মিনিট কথা বলে আর জামা খুলিয়ে আমার বাইসেপস ট্রাইসেপস আর ছাতি দেখে ভদ্রলোক আমাকে সিলেক্ট করে নিলেন ডেইলি সেটিং একশো টাকা অর্থাৎ মাসে ৩০ দিন কাজ হলে তিন হাজার আজকের দিনে প্রায় দশ পনেরো হাজারের সামিল পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন তাতে প্রধান পুরুষ চরিত্র হব আমি নারী চরিত্রের জন্য আছেন মিসেস মার্তান্ড আর ওদেরই ১৯ বছরের মেয়ে শকুন্তলা খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই মার্তান্ডের পৌরাণিক পোশাকের স্টক বিরাট পাগড়ি মুকুট ধুতি চাদর কোমরবন্ধ তাগা তাবিজ নেকলেস সবই আছে অর্জুনের লক্ষ্যভেদ দিয়ে আঁকা শুরু হলো তার জন্য একটি জবরদস্ত ধনুকো তৈরি করিয়ে রেখেছেন আর্টিস্ট মশাই হুসেন সাগর লেক থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে দেড়শো টাকা ভাড়া হা দুটি ঘর নিয়ে নিলাম আমি বাড়িওয়ালা মোতালেফ হোসেন অতি সজ্জন ব্যক্তি বাঙালিদের সম্বন্ধে খুব উঁচু ধারণা রোজ সকালে আন্ডার টোস্ট খেয়ে বেরিয়ে পড়ি নটা থেকে একটা পর্যন্ত সিটিং তার মধ্যে চাপানের জন্য দশ মিনিটের বিরতি থাকে এগারোটায় কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি সন্ধ্যেবেলা লেকের ধারে একটু বেরিয়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি এছাড়া আরেকটা কাজ আছে সেটা হলো পুরাণের গল্প পড়ে মারতণ্ডের জন্য সুটেবল সাবজেক্ট খুঁজে রাখা মারতণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে তাও তেমন খুঁটিয়ে নয় তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে আমি মার্তান্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা যেগুলো মনে ধরেছিল আমি জানতাম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুব জুৎসয়ী কিন্তু কাজের বেলা গণ্ডগোলটা কোথায় হলো আর কিভাবে হলো সেটাই বলি চার মাস একটানা সিটিং দিয়ে আটটা ছবি হয়ে গেছে এমন সময় একদিন সন্ধ্যেবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি একটা পুরনো মসজিদের পাশ দিয়ে রাস্তা জায়গাটা নিরিবিলি মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি এমন সময় পিছন দিক থেকে মাথায় একটা বাড়ি খেয়ে চোখে ফুলঝুরি দেখলুম জ্ঞান হলে পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি মাথা আর বাঁ হাতে বেদম পেন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক হরিদয় ভদ্রলোক তার গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে এসেছেন হাতের ব্যথাটা আর কিছুই না যখন পড়েছি তখন রাস্তায় একখণ্ড পাথরে লেগে কোনটা ফ্র্যাকচার হয়েছে এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে আমার ওয়ালেটে ছিল দেড়শো টাকা সেটি গেছে আর আমার সাতশো টাকা দামের সাদের ওমেগা ঘড়িটা পুলিশে খবর দিয়ে কোনো ফল হয়নি কারণ এ ধরনের অঘটন রাস্তাঘাটে নাকি প্রায়ই ঘটে হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হলো তিন সপ্তাহ জখম হবার চার পাঁচ দিনের মধ্যেই আমি মারতন্ডকে একটা পোস্টকার্ড ছেড়ে দিয়েছিলাম আমার অবস্থা জানিয়ে তিন দিনের মধ্যেই তার উত্তর এসে যায় দুঃসংবাদ মারতন্ড লিখেছে বিক্রমাদিত্য সিরিজের জন্য অর্ডার পেয়ে গেছে অমুক তারিখের মধ্যে ছঘানা ছবি দিতে হবে তাই সে অন্য মডেল নিতে বাধ্য হয়েছে আমার মতো কোয়ালিফিকেশান নাকি তার নেই কিন্তু নিরূপায়। এই সিরিজ শেষ হলে পরে প্রয়োজন হলে আমায় আবার জানাবে ইত্যাদি ইত্যাদি এ নিয়ে তো করার কিছু নেই তাই অগত্য সময় কাটানো এবং যা কিছু রোজগারের জন্যে অন্ধ্র হেরাল্ড পত্রিকায় একটু একদম লিখতে শুরু করলুম ছকানায় ছবি আঁকতে মারতন্ডেল লাগবে অন্তত তিন মাস অর্থাৎ আমায় প্রায় ন হাজার টাকা লোকসান করে দিয়েছে হায়দ্রাবাদের গুণ্ডা एक मास जेते ही वाले टेलिफोन एल मार्त सहेबा ना किशेष प्रयोजन बस कौतूहल हाजिर हल्म मार्तण्डर स्टूडियो ब्यापार की जोड़ दीते मार्त सहेब दो एक ता भालो कुरे दिते बोले फल है तुम्हार कथा मन हल যদি পার তো ভালো কমিশন দেব আমার বিশেষ দরকার জিজ্ঞেস করলুম স্কেলিটনের প্রয়োজন হচ্ছে কেন মার্তান্ড বললেন বেতাল পঞ্চবিংশির ছবি আঁকবেন বিক্রমাদিত্যের কাঁধে বেতাল হবে ছবির সাবজেক্ট বিতালের গল্প আজকালকে ছেলেমেয়েরা পড়ে কি জানি না আমরা এককালে খুব উপভোগ করতুম সেই বিক্রমাদিত্যকে আদেশ করেছে দু ক্রোশ দূরে শ্মশানে সিরিজ গাছে একটা মড়া ঝুলছে সেইটা তুমি আমার কাছে এনে দাও বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মোড়ার গলার দড়ি তলারের এক কোপে কেটে ফেলতেই মড়া মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল ছেলেবেলায় জিন্দা লাশ বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিল এ হলো জিন্দা লাশ এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে এই ভুটে পাওয়া মড়াকেই বলে বেতাল বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন আর বেতাল তাকে হেঁয়ালি গল্প বলছে রাজা যদি হেঁয়ালির ঠিক উত্তর দেন তাহলে মরা আবার আর কাঁধ থেকে সিরিজ গাছে ফিরে যাবে আর যদি ভুল উত্তর দেন তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন যাই হোক আমি মারতন্ডকে বললুম কিন্তু সাহেব বেতাল তো কঙ্কাল নয় সে তো সবদেহ মার্তন্ড বললেন স্ক্যালিটন পেলে আমি ছবিতে তার গায়ে চামড়া বসিয়ে নিতে পারবো। কিন্তু স্ক্যালিটন আমার চাই আমি বললুম তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে তো হবে বয় কি বললেন মারতন্ড আমি তার সঙ্গে কথা বলেছি সে বলে তার কোনো ভয়ডন নেই এখন তুমি বলো তুমি জোগাড় করে দিতে পারবে কি না বললাম হ্যাঁ আই শ্যাল ট্রাই মাই বেস্ট তবে এ কিন্তু অল্প খরচ হবে না আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতে হতে পারে মারতন্ডু আমার হাতে দু টাকা দিয়ে বললে এই হলো কঙ্কালের সাত দিনের ভাড়া এটা দাম নয় আর তোমায় আমি দেব টু হান্ড্রেড এলিটান পাওয়া আজকের দিনে খুবই কঠিন সেটা সকলেই জানে যা পাওয়া যায় সবই প্রায় বিদেশে এক্সপোর্ট হয়ে যায় কিন্তু তখনও যে শহর ছিল তা নয় বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায় আমি অনর্থ খোঁজাখি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললাম মোতালেফ সাহেব হায়দরাবাদে রয়েছেন বিয়াল্লিশ বছর এখানকার নারী নক্ষত্র জানেন আমার কথা শুনে কিছুক্ষণ ঘুরু কুঁচকে থেকে বললেন একটা স্কেরিটনের কথা মনে পড়ছে বটে তবে সেটা আসল কঙ্কাল না যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা বলতে পারবো না আর সেটা এখনও সে লোকের কাছে আছে কি না তাও জানি না কি লোক সে এক ম্যাজিশিয়ান বললেন হোসেন সাহেব আসল নামটা কি জানি না তবে ভোজরাজ নামে খেলা দেখাতো তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত দাঁচ খেলত দুজনের পাশে পাশে হাঁটাচলা করতো সে এক তার্জুব ব্যাপার খুব নাম করেছিল লোকটা তবে বছর পনেরো তার কোনো হদিস পায় নি ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম সে কি হাদার লোক হ্যাঁ তবে তো ঠিকানা জানি না অন্ধ্র অ্যাসোসিয়েশনে জিজ্ঞেস করে দেখতে পারো তারা ফি বছর ভোজরাজের খেলার ব্যবস্থা করতো থেকে মধ্যে একটা দোতলা বাড়িতে দুটি ঘর নিয়ে তিনি থাকেন বয়স আশিটাশি হবে মুখ ভর্তি এক রাস রঙের দাড়ি মাথায় চকচকে টাক গায়ের রং আবলুস আমায় দেখে হিন্দিতে প্রথম কথাই বললেন বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে লুকটা তাহলে বোধহয় ঘুমতে জানে এবারে আর ভূমিতে না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম বললুম যদি সে কঙ্কাল এখনও আপনার কাছে থেকে থাকে আর যদি সেটাকে হপ্তাখানেকের জন্যে ভাড়া দিতে পারেন তাহলে আমার নসিব কিছুটা ইম্প্রুভ করতে পারে যিনি ভাড়া নেবেন তিনি দু হাজার টাকা দিতে রাজি আছেন সে কঙ্কাল এখনো আছে কি হে একটা কেন দুটো আছে আমি একটু থতমতো খেয়ে গেলাম আরে কঙ্কাল তো তোমারও আছে বললেন পৌঁছরাজ নাই কি কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ তোমার কঙ্কল তুমি চোখের সামনে দেখতে পাচ্ছি কনুয়ের কাছে হাড়ে চিড় ধরলো ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল তুমি জওয়ান বলেই জোড়া লাগলো আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙদুম আমাকে কি আর কোনো দিন উঠতে হতো এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না আমায় কি জখম করলো সেটা বলতে পারেনি অর্ডিনারি গুন্ডা বললেন তবে তার পিছনে অন্য কেউ আছে কি না পারে সেটা জানতে পারে আমার ঘমখাল সেটা আমার অনেক বেশি জ্ঞানী তুমি চাইছ সে ঘখাল আমি দ্বিতীয় প্রস্তুত আছি উনি কাল রোজগার নেই নিশ্চিন্তে মরতে পারি একটা কথা বলি তোমার এ কঙ্কাল যে সে কঙ্কাল নয় যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ মাটি থেকে পাঁচ ছাত শূন্য উঠে যোগ সাধুনা করতেন বায়ু থেকে আহার্য আহরণ করতেন হতো না তার তেজ ছিল অসামান্য একবার তার সাধনার সময় এক চোর তার কুটিরে ঢুকে ঘটি বাটি সরাতে গিয়েছিল হাত বডানো মাত্র আঙুলগুলো না আমি একটা কথা না বলে পারলাম না কিন্তু এই বাবাজির কঙ্কালকেও তো আপনি বসে এনেছিলেন একে দিয়ে ভিলকি দেখাতেন স্টেজে তাহলে বলি শোনো বললেন ভোজরাজ কোঙ্কালকে আমি দিন বসে আনিনি তার খেলা ম্যাজিক দেখা দেখাতুম সেগুলো কিছুই না সব যন্ত্রপাতির কার সাজি লোকে ভবদ কোঙ্কালের মধ্যে বুঝি কলক আছে আসলে কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায় মনে মনে তাঁর শিষ্য হয়ে আমি এক টানা দশ বছর তার পদ সেবা করি তখন আমার তরুণ বয়স ম্যাজিক সম্বন্ধে একটা কৌতূহল ছিল এই পর্যন্ত গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি তারপর একদিন হঠাৎ তোর অনেক কাজ আছে তুই হবে ভোজবাজির রাজা তোর নাম হবে যে কাজে নাম করবি সেই কাজেই আমি তোকে সাহায্য করব তোর সেবার প্রতি ধ্যান দেব তবে সেটাই এখন নয় আমি মরবার পর আমি বললাম সেটা রকম করে হবে যদি বুঝিয়ে দেন গুরুজি আমাকে সন তারিখ বলে দিয়ে বললেন এই দিনে যাবে তুই নর্মদার তীরে মন্ধাতা শহরে সেখানে শ্মশানে দেখবি একটা বেলগাছ সেই গাছ থেকে নদীর ধার ধরে পশ্চিমে চলে যাবি নশো পা সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ আর বাবুল গাছের মধ্যে আকন্দ ঝোঁপের পাশে একটা কঙ্কাল সেটাই আমি সেটাকে তুই নিয়ে যাস গেলে সেটাকে নদীর জলে ফেলে দেবে যদি তখনো কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না তখন আবার তুলে এনে রেখে দিবি তোর বললেন না আসেনি একবার মুসির জলে ফেলে দেখেছিলাম ডোবেনি এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম তোমার ते जन्म तोमी तिथि राशि तुम्हें देखे मन हो तुमी सीधे लोक बाबार कंकाल हिल्लेटा तुम हाथ दिए हम भल বাবারে তোমাকে ভালো লাগতো তিনি ঘরের এক পাশে একটা বড় কাঠের সিন্ধুকের দিকে দেখিয়েছেন বজাজ আমি গিয়ে ডালাটা তুললুম ভিতরে কিংখাবের কাজ করা একটা গাঢ় লাল মকমলের উপর হাটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো রয়েছে ভোজরাজ বললেন ওটাকে তুলে বাইরে আনো দেখলাম মিহি তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সঙ্গে পেঁচানো রয়েছে পাঁজরাটা দুহাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলুম ভোজরাজ বললেন ওটাকে দাঁড় করা এবার হাত দুটো ছেড়ে দাও হাত সরিয়ে আনলুম আর সঙ্গে সঙ্গে আমার চোখ টেরিয়ে গেল কঙ্কাল নিজেদেরই দাঁড়িয়ে রয়েছে কোনো সাপোর্ট নেই এবারে ওটাকে গড় করো এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি কাজটা কি জানি না তবু রিস্ক না নিয়ে গড় করে একবারে একেবারেঙ্গ হয়ে শুয়ে পড়লাম স্ত্রীটার সামনে যা করছ তা বিশ্বাস করে করছ তো জিজ্ঞেস করলেন ভোজরাজ আমার মনে সব কপাট খোলা ভোজরাজজি হ্যাঁ আমি হাঁচি টিকটিকি ভূত প্রেত দত্তি দান বেদ আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি ভেরি গুড এবার ওটাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো দেখো গুরুজির কাজ হয়ে গেলে নদীর চলে ফেলে দিও কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মারতন্ড আমাকে দুশোর জায়গায় পাঁচশো টাকা বক্সিস দিয়ে ফেললেন তারপরে বললেন আজ সন্ধ্যায় কী করছ কেন বলেন তো আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করব। তুমি এলে ভালো হয় আমি তো জানতাম আপনি সকালে ছড়ায় ছবি আঁকতেন না এটার জন্য স্পেশাল ব্যবস্থা বললেন মারতেন্দ্র এই ছবির জন্যে যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে আর জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছি আমি সেটা তোমাকে দেখাতে চাই কিন্তু মডেল যদি আপত্তি করে তুমি যে ঘরে আছো সেটা সে জানবেই না তুমি ঠিক সাতটার সময় এসে স্টুডিওর ওই কোনটাতে চুপটি করে দাঁড়িয়ে থাকবে আলোগুলো সব মডেলের উপর ফেলা থাকবে তার পিছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না এককালে আমি এক থিয়েটার করেছি জানতুম ফুটলাইটের পিছনে দর্শকদের প্রায় দেখাই যায় না এও সেই ব্যাপার আর কি আমি রাজি হয়ে গেলাম একটা দুঃখুকুনির ভাব নিয়ে সাতটার ঠিক পাঁচ মিনিট আগে হাজির হল বাড়ি ওর মাদ্রাজি চাকর শিবসরণ আমাকে দরজা ফাঁক করে ঢুকিয়ে দিলে স্টুডিওতে মডেলের জায়গা এখনো খালি তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিপ করার মতো ব্যাপার সেটা যে শ্মশানে ভূত পিসাচের নৃত্য হচ্ছে সেখানে রকম আলোরই দরকার সামনে তার একটা সে আমাকে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করল সেটা স্টুডিওর সঙ্গে লাগা একটা দরজা বুঝলাম সে মডেল তৈরি হচ্ছেন এবারে আর একটা জিনিসের দিকে দৃষ্টি গেল সেটা হলো কঙ্কাল একটা হ্যাটস্ট্যান্ডের ডাঁটি থেকে সেটা ঝুলছে আর তার গায়ে ভৌতিক আলো পড়ে সেটা আরো ভৌতিক দেখাচ্ছে আর তার সঙ্গে ভৌতিক হাসি তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না ৩২ পাটি দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলির দিকে চাইলেই মনে হয় সেটা হাসছে একটা খুট শব্দ শুনে অন্য ঘরের দরজাটার দিকে চোখ গেল তলো আর হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন দরজা খুলে পাকানো ঘুম গাল পাট্টা লম্বা ঢেউ খেলানো চুল কোনো ভুল নেই মনটা হু করে উঠল কারণ ওই পাটটা তো পাওয়ার কথা দৈব দুর্বিপাকে ফসকে গেল রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন মারতন্ড উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন স্ট্যান্ডের দিকে কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে ছাপিয়ে দিয়ে বললেন এটার হাত দুটোকে তোমার কাঁধের ওপর দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দাও আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে মা দিয়ে চেপে থাকো দেখলুম মডেল দিব্যাকশন পালন করলে লোকটার সাহসের প্রশংসা না করে উপায় নেই করে তারপর রং চাপানো হবে আমি মডেল হতুম তাই কেমন হচ্ছে দেখার সুযোগ ছিল না আজ দেখতে মারদণ্ডের নিপুণ হাতের কাজ মিনিট পাঁচে কেউ হয়নি হঠাৎ মনে হল স্টেজের দিক থেকে একটা গঙ্গানির শব্দ পাচ্ছি এত মুশগুল যে তার কানে শব্দটা যায়নি সে খালি বললে কারণ রাজা অল্প অল্প হেলতে তুলতে শুরু করেছেন আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম সেটাকে গোঙানি ছাড়া প্রশ্ন করলেন মারতন্ড এটিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে কঙ্কালের হাত দুটো আর ঝোলানো নেই সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের তুপ নিয়ে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে সেটার কোনদিন খোলা যাবে বলে মনে হয় না। মডেলের অবস্থা এখন শোচনীয় তার বোমানি ক্রমে পরিত্রাহী আর্তনাদে পরিণত হয়েছে আর সে তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দুহাতের সমস্ত শক্তি কঙ্কালের হাত দুটোকে আলগা করার চেষ্টা করছে ত একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছে থেকে কিন্তু দুজনের কম্বাইন্ড চেষ্টা এবং শক্তি প্রয়োগেও কোনো ফল হল না হাল ছেড়ে গিয়ে টলতে টলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশের দেয়ালের গায়ে পড়ল আমার কিং কর্তব্য বিমূল ভাবটা যদিও বেশিক্ষণ থাকে কিন্তু তার মধ্যেই মডেল কাঁধে কঙ্কাল সমেত মাটিতে গড়িয়ে পড়েছে এদিকে ঘর ঘরে গলায় বলছে ডু সামথিং আমি এবার এগিয়ে গেলাম নিচের দিকে আমার কিন্তু ভয় কেটে গেছে এর কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না আমার চেষ্টায় কোনো বাধা দেবে না কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভোমো করে উঠল রাজার চুল ঘোঁক গালপাট্টা পাগড়ি সবই আলগা হয়ে খসে পড়েছে ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা এনে হলেন মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ সোলাঙ্কি মুহূর্তের মধ্যে চোখের সামনে একটা পর্দা সরে গিয়ে যাঞ্চল্যমান সত্যিটা বেরিয়ে পড়ল আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পয়সা বুদ্ধি আমি সোলাঙ্কির উপর ঝুঁকে পড়ে বললাম এবার বলে তো দেখি আমার জায়গাটা দখল করার জন্য আমার মাথায় বাড়ি তুমি কিনা না না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেয় সোলাঙ্কির চোখ ঠিক সে সেই অবস্থাতেই দম বেরিয়ে আসা গলায় বলে উঠল প্লিজ প্লিজ আমি মারতন্ডের দিকে ফিরে বললু তুমি সাক্ষী শুনলে তো কারণ একে আমি পুলিশে দেব মাত্তন্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন এবার কঙ্কালের কাঁধ ধরে মৃদু টান দিতেই সেটা রাজার কাঁধ ছেড়ে উঠে গেল সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো এরপরে অবশ্যই সোলাঙ্কি মশাইয়ের আর মডেল হওয়া হয়নি কারণ তাকে বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারই নিয়ে চরণ বাণিজ্যে ঘটনাটা মারতন্ডকেও কাবু করে দিয়েছিল ঠিকই কিন্তু দিনসাদেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরো কাজে লেগে গেলেন বেতালের ছবি শেষ হওয়ার পর দিনই মুসি নদীর জলে কঙ্কালটাকে ফেলে দিলাম সেটা জলের ও বেতাল রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মীর গল্পের সূত্রধার দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় इंद्राणी रेडियो मिर्चर तरफ आंतरिक धन्यवाद श्रीपराण बंदोपाध्याय और श्री सन्दीप राय के पास थार आगामी सप्ताह ठीक आ रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेंस